আবদুল্লাহ ইবনু আব্বাস রদিয়াহ তাল্হ্ন হতে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম তার পত্রসহ কিসরার নিকট দুধ পাঠালেন এবং দুধকে নির্দেশ দেন যে তা যেন বাহরাইনের শাসনকর্তার কাছে দেয়া হয় পরে বাহরাইনের শাসনকর্তা তা কিসরার নিকট পৌঁছে দেন কিসরা যখন তা পড়ল তা ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলল আমার মনে হয় সাইদ ইবনু মুসাইব রহমাতুল্লাহ আলহি বলেছেন যে নবী সাল্লা আলসালাম তাদের ব্যাপারে দোয়া করেন যেন তাদেরকে একেবারে ছিন্ন ভিন্ন করে দেওয়া হয়